হামলাকারীদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে ইতিহাস মুসলিমরা ভুলে ভুলেনি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের ব্যবহৃত রাইফেলের উপর থাকা শব্দ সংকেতগুলোই এর জ্বলন্ত প্রমাণ মুসলিমরা ব্যাটল অব ট্যুরস নেপান্ত আর ভিয়েনার ইতিহাস না জানলেও খ্রিস্টান সন্ত্রাসীরা ঠিকই জানে মুসলিমরা তাদের বীর আব্দুল রহমান প্রিয় মুসলিম ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা সকলেই এই হৃদয় বিদারক ঘটনার কথা শুনেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্র খ্রিস্টান জঙ্গিদের বর্বরোচিত হামলায় প্রায় পঞ্চাশ জন মুসলিম নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন আল্লাহ সুবাহান হ তালা নিহত মুসলিম ভাই বোনদের শহীদ হিসেবে কবুল করে নিন আহতদের সুস্থতা দান করুন বলার অপেক্ষা রাখে না উম্মার প্রতি দরদি প্রতিটি মুসলিম হৃদয় আজ শোকাহত সাহসী প্রতিটি মুমিন প্রতিশোধের নেশায় উদ্বেলিত কেননা এই রক্ত গোটা কয়েক মুসলিমের নয় এই রক্ত পুরো উম্মার প্রিয় মুসলিম ভাই বোনেরা বরাবরের মতোই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় निधने जाक्युमर रक्त रंजित आज तरह से हमलिकारृष्टानमूलक शांति प्रदान दावी जरा मुस्लिम सम्पदगल जबर दखल कर चलते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 উম্মার রক্তের বদনা নেওয়ার ইস্পিহা জায়গা তো দূরের কথা কোন সাহসী যুবক যদি তারিক সালাউদ্দিন হয়ে গরজে উঠে তাকে বরং অনেকেই পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে জঙ্গি সন্ত্রাসী বিধায় আক্ষাইত করবে প্রিয় মুসলিম ভাই বোনেরা কা একটি দেশে মসজিদে জুমার নামাজরত মুসলিমদের উপর উগ্র খ্রিস্টান জঙ্গিদের এই হামলা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে এটা হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতোই ঘটনা কিন্তু এই হামলা থেকে শিক্ষা গ্রহণ করার মতো বোধদয় কি হবে আমাদের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 কাফির মুসলিকরা মুসলিমদের উপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বৃষ্টির মতো লোকদের হত্যা করছে। খবর কয়জনে রাখে। মিডিয়ায় এমন নিউজ চোখে অনেকে তো বরং এসব দেশের মাজলুম মুসলিমদের জঙ্গি সন্ত্রাসী বলে তাদের থেকে নিজেদের মুক্ত ভাবে প্রিয় মুসলিম ভাই বোনেরা নিউজিল্যান্ডে নিহত এই মুসলিমরা কি কোন জিহাদি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল এরা কি কোন সশস্ত্র যোদ্ধা ছিল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 মুসলিমরা তাদের বীর আব্দুর রহমানীরা তারা সর্বদা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে কি পারলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে চেষ্টা করবে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 জিহাদের পথ থেকে দূরে সরে পড়েছি এজন্যই আজ ইহুদি খ্রিস্টানেরা বদ্ধ ও গোপচারী হিন্দুরা পর্যন্ত আমাদেরকে নির্মম নিষ্পেষণ করতে উদ্ধত হচ্ছে আমাদের মাবন্দের ধর্ষণ করে তারা উল্লাস করছে সুনানা আবু দাউদ এসেছে রাসুল সাল আলিম বলেন ইউনআকুমিন বলেন খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের দিকে একে অপরকে ডাকে অচিরে বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করার জন্য একে অপরকে সেভাবেই আহ্বান করতে থাকবে অতপর এক ব্যক্তি বললো সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে তিনি বললেন বরং তোমরা সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে স্রোতের মাঝে ভেসে যাওয়া আবর্জনার মতো আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন অতপর এক ব্যক্তি বলল হে আল্লা রাসুল ওয়াহান কি তিনি বললেন দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে অলু وَمَلْوَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ حُبُّكُمْ الدُّنْيَا وَكَرَاهِيَتُكُمْ الْقِتَالُ صَاحِبِي كُن بُلْلَن وَهَن كِيَا رَسُولَ اللَّهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم بُلْلَن دُنْيَا رপতি তোমাদের ভালোবাসা এবং কিতাল কেও পছন্দ করা মুসনাদ আহমদ হুসুনানে আবু দাউদ এসেছে রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আরো بالعين واخذتم اذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد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 সুতরাং হে প্রিয় মুসলিম ভাই বোন আপনি নিজেকে তুলেন না কেন কাফির কত ঠান্ডা মাথায় মুসলিমদের হত্যা করতে ব্যগ্র নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে মুসলিমদের উপর জঙ্গি সন্ত্রাসীদের অন্যতম অস্ট্রেলিয়ান নাগরিক ব্র্যান্টন টের হত্যার ধরন দেখেই তাই স্পষ্ট বুঝে আসে পরিশেষে আবারও বলছি রুসেডের ইতিহাস আমরা ভুলে গেলেও ওরা ভুলেনি কাফির মুস্টিকদের আগ্রাসন থেকে আমাদের মুক্তির একটাই পথ আল কিতাল ফি সাবিল্লা কাফির মুসরিকদের অদ্যত্ত আর দম্ভ অহংকার ধ্বংস করার একটাই পথ আল জিহাদ ফি সাবিল্লা